সম্মানিত ভাই ও বোনেরা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে শরিক আছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে সুরাত হাজাব থেকে আমাদের কন্টিনিউ আলোচনা চলছে এবং আজকের আলোচনার বিষয় হল 35, ৩৫ নম্বর আয়াতের আলোচনা যেখানে বিশেষ করে স্পেসিফিকলি আমার মা বোনদেরকে আল্লাহ রাবুল্লাহ আলামিন হাইলাইট করেছেন আর সাথে সাথে আমার ভাইদেরকেও আল্লাহ উল্লেখ করেছেন এর আগে সুরাতুল্লাহ হেজাবের বিভিন্ন জায়গাতে আল্লাহ আমার তোনদের জন্য স্পেসিফিক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 বস্মিল্লা রহম ইমুসলমিন ওমুসলিম ওমিন ওলকিত সাদী না ওষা দাবি নাবির ওখা শিনিয়মতা সো ইমিন ইম্হ ফুরো যম লাহে ফির ওজ কীন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 যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে আর ওই সব পুরুষ যারা আল্লাহ কে স্মরণ করে ক্ষমা এবং বড় ধরনের পুরস্কার দেখেন খুব সুন্দর করে আল্লাহ তাল্লাহ ইকুয়াল্লি নারী এবং পুরুষ মানুষ হিসেবে আল্লাহ রবাহিন কাউকে পৃথিবীতে তো আমার মা বোনদের সংখ্যা ভাইদের চেয়ে বেশি তাহলে সংখ্যার দিক থেকে তো আমার মা বোনরা বেশি আছেন আর আল্লাহ সব হুয়া তা নারী এবং পুরুষ এই জেন্ডার গ্যাপের কারণে ডিফারেন্ট জেন্ডার হওয়ার কারণে কোনো ডিফারেন্সিয়েট আল্লাহ করেন এ হিউম্যান বিই আর ইকুয় সিবিলিটি দিয়েছেন দায়িত্ব দিয়েছেন তারা সেটা পালন করতে হবে এখানে অনেকগুলো কোয়ালিটির কথা আল্লাহ বললেন এক দুই তিন চার পাঁচ ছয় ফিমেল ওমেন হোক নারী হোক অথবা পুরুষ হোক আল্লাহ তালা এই দশ কোয়ালিটি থাকলে পরে তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন সুবহান আল্লাহ রেবেন আর জানি না এটা কোনো বিষয় না কিন্তু আখেরাতে যদি আমরা ঠকে যাই তাহলে দুনিয়ায় জিতে কোনো লাভ নেই তাহলে দুনিয়াও শেষ আখেরাতও শেষ খসিরাত দুনিয়া ভাইরা আমার সম্মানিত বোনেরা কাজেই আসুন ১০টা কোয়ালিটির কথা আল্লাহ এখানে বলেছেন এই দশ কোয়ালিটি আমরা একটু আলোচনা করি এক একটা কোয়ালিটি তো এক এক এপিসোডে আলোচনা করার দরকার আসলে যারা মুসলিম নারী মুসলিম ইসলাম থেকে এসেছে আপনি যদি ইসলাম গ্রহণ করে থাকেন তাহলে আপনি মুসলিম হয়েছেন আর মুসলিম হল সিল্ম অথবা সালাম থেকে এসেছে মুসলিম হর অর্থ হলো Submitting your will will to the will of Allah सबमिशन सारेंडार करहृत है अबा सालाम शांति मूलत इ मध्य आस पथे आस আপনি শান্তি পাবেন এবং দুনিয়াকে শান্তি দিবেন তাহলে এখানে ইম্পর্টেন্ট কথা হলো আপনি চিন্তা করে দেখবেন মুসলিম আল্লাহর ইচ্ছার কাছে আপনার ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে দিবেন ইউ ডোনি উইথ দা উইল অফ আল্লাহিং টু দা উইল অফ আল্লাহ সেটা যদি আপনি করতে পারেন সেটা যদি আপনি করে যান তাহলে সেটাই হবে আসল আপনি মুসলিম হলেন শুধুমাত্র ইসলামের নাম রাখলেন নাম রাখলেন আব্দুর রহমান নাম রাখলেন আবদুল্লাহ তাহলে এতে কোনো লাভ হবে না যদি আসলে আপনি আপনার উইলকে আপনার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সারেন্ডার করে না দেন আত্মসমর্পণ করে না দেন আল্লাহ যা বলেন তাই না শোনেন না মানেন তাহলে কোনো লাভ হল না কাজেই চিন্তা করে দেখেন আপনি আমি মুসলমান মুসলিম হইসি কি না মুসলমান যদি এখনো না হতে পারি তাহলে আল্লাহর এই পুরস্কারও তো আমরা না। এক নম্বর কোয়ালিটি ইসলামের কোয়ালিটি দুই নম্বর কোয়ালিটি আল্লাহ বলছেনমানের কোয়ালিটি আপনার আমার ইমান কতটুকু আছে আম হলো আপনার উসুক অথবা তামানিনা এটা হলো সেফটি সিকিউরিটি হলো এসেছে। আপনার অন্তরের মধ্যে ইমান এবং ইসলাম যেহেতু দুটোই আসে তখন ইমান দিয়ে বোঝানো হয় আপনার অন্তরের বদ্ধমূল যে বিশ্বাস আপনার যে ফার্ম ফেইথ ইন ইউর হার্ট এইটাকে বলা হয় হলো ইমান আর বাহ্যিক যে আচার আচরণ করা হয় चरण के बला तक इसलम तब समय व्यवहार है अर्थ दर्थ दूट बोझ शुद्ध इलेमान इलमाम दूट बोझाता हमले मुमिन हर अर्थ हलो आज एम मुमिन हबें अंतर मध्य को सन्देह थे को दिधा विभक्ति এবং আপনার অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ কোনো জায়গা পাবে না জন্য কোনো জায়গা সেখানে নাই জন্য জায়গা সেখানে কোনো নাই এটাই আপনার জানান। আপনি আপনার অন্তর একদি পরিপূর্ণ করে ফেলবেন আল্লাহ কে দিয়ে আল্লাহ সব হুয়া তালাকে দিয়ে আপনার অন্তর যখন পরিপূর্ণ হবে তখনই তো আপনি মূলত ইমানদার হবেন নারী হন অথবা পুরুষ হন তাহলে এটা হলো দুই নম্বর কোয়ালিটি কোয়ালিটি তো দশটা কিন্তু দুইটা আলোচনা করতে করতে আমাদের বিরতির সময় হয়ে গেল আসসালাম আলাইকুম আহমতুল তাকে বলতে বলা হয় তিনি তাই বলেছেন যেই জন্য ব্যবহার করেছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা জন্য হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাকর মোহাম্মদ জকালিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়।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 আলোচনা করছিলাম দশটা কোয়ালিটি থাকলে পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ইমানের তিনটা অংশ আছে থ্রি জুজ তিন অংশ আছে যারা কথা বলতে পারেন না তাদের কথা ভিন্ন তারাও তো চেষ্টা করবেন আর তিন নম্বরে হলে ওয়ালা কাজের মধ্য দিয়ে আপনার প্রমাণ দেখাতে হবে আপনি মমিন তাহলে আমরা এখানে বুঝতে পারি যে তিনটা জিনিস যদি ওই মজবুত ইমানের দরকার আল্লাহ নাই যেই ইমানে নামাজ আনে না এর কোন মূল্য আল্লাহ রব্লা আলমিনের কাছে হবে না কারণ আপনি কি হবে লাভ হবে কি আপনার কোনো লাভ হবে না তাহলে আবার আমি রিপিট করি প্রথম কোয়ালিটি হলো ইসলামের কোয়ালিটি দুই নম্বর কোয়ালিটি হলো আর তারা হলো এরকম যে সব সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা একনিষ্ঠ হয়ে থাকে আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর এত মধ্যে তারা দাঁড়ায় এবং তারা অবনত থাকে দেয়ারি অথবা আল্লাহর কাছে অবনত হয়ে তারা আল্লাহর এবাদত বন্দেগি করে আল্লাহ এরকম বিভিন্ন জায়গাতে যারা করে আর দেখেন আল্লাহ অবনত হয়েছে আল্লাহ সুহান তাদেরকে মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিসাম এরকম আল্লাহর জন্য অবনত হয়েছিলেন যখন তার ইব্রাহিম কে বললেন ইব্রাহিম আই হ্যাভ সারেন্ডার ফর দা শেখ অফ আল্লাহ সাবমিট ইব্রাহিমিং যখন বললেন যে তুমি অবনত হও আর সাথে সাথে তিনি অবনত হয়ে গেলেন আল্লাহ আল্লাহ যখন আসে এটাকে বিনা বাক্য ব্যয়ে মেনে নেওয়া এটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে আল্লাহ সুবহান আমাদেরকে জান্নাত দিবেন মাফ করে দিবেন তিন নম্বর কোয়ালিটি আমরা এখন আলোচনা করবো কোয়ালিটি নাম্বার ফোর আর যারা সত্যবাদী নারী আর পুরুষ পুরুষ আর নারী যারা ট্রুথফুল যদি সত্যবাদী আপনি আমি না হই আল্লাহ মিথ্যুক পছন্দ করেন না আল্লাহ সুভান হওয়া তাহলে মিথ্যা পছন্দ করেন না আমরা অনেক সময় মনে করি যে সব বেশি মিথ্যা কথা কইতে পারে বেশি লাই করতে পারে বিগ ডিপ্লোমেন্ট ডিপ্লোমেসি मीडिया चलते आल्लाने से मीडिया, से। मीडिया जरा, जरा, जरा चलाए रब কি জবাব তারা নিজেরাও জানে তারা নিজেরা জানে এটা সত্য নয় আর তা ধ্বংস করে দেয় মানুষ যদি আপনি ধ্বংস হয়ে যেতে চান মিথ্যা কথা বলতে পারেন আল্লাহ রসুল প্রথম হলো বলে তাহলে মিথ্যা বলে কথা বলতে গিয়ে যদি মিথ্যা বলি তাহলে আমার মধ্যে আর যখন ঝগড়া করে তখন গালাগালি করে এই সিচুয়েশনের মধ্যে যদি থাকে তাহলে তাদের অবস্থাটা কি চিন্তা করে দেখেন আমার ভাইরা আমার বোনেরা এজন্য। চার নম্বর যে কোয়ালিটি এই কোয়ালিটিটা সত্যবাদী হিসেবে মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন আল্লাহ নবী তার জীবনে একটাও মিথ্যা কথা বলেন সু হান্না আপনি আমি কত মিথ্যা কথা বলেছি অনেক সময় পেশায় ঘোরায় खूब कम मानस ही मिथ्या आचरण बंदी गी कबुलत बंदीगी कबुल्लाह मो करना यह चार नम्बर इम्पोर्टेंट कल क्वालिटी सम्पर्क आल्ला অসাদিক তারা হল সত্যবাদী পুরুষ এবং নারী পাঁচ নম্বর কোয়ালিটি অসবির সবির সবরকারী পুরুষ এবং নারী সবরকারী মেল অ্যান্ড ফিমেল সবর এত বড় একটা কোয়ালিটি যে কোয়ালিটির উপরে আর কোয়ালিটি হতে পারে না সাবর সবর এটা এমন একটা জিনিস আল্লাহ এই সবর দিয়ে আমাদেরকে মোকাবিলা করার জন্য বলেছেন বিপদ আপদ তো আমাদের আসবে বিপদ আপদ আসলে আমরা কি করবো ইয়াল্লা সব লোকেরা তোমরা যারা ইমান এনেছো আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে সবর এবং সালাতের মাধ্যমে ধৈর্য সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের কাছে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ রয়েছেন যারা সবর করে তাহলে বিভিন্ন সময়ে দরকার হয় দেখেন আল্লাহর ইবাদত করতে গেলেও তো সবর লাগে আর সবর আল্লাহ এক ধরনের সবর আছে আপনি সারা জীবন পাঁচ ভক্ত নামাজ পড়বেন্ট খুবই কঠিন এক সপ্তাহ হারাম থেকে বেঁচে থাকা কঠিন আপনি সুদ খাবেন না সুদ দিবেন না খুব কঠিন সারা জীবনের জন্য আপনি আপনার অবৈধ পয়সা আছে আপনি এটা ধরবেন না সারা জীবনের জন্য কঠিন এই জন্য আল্লাহর আনুগত্যের মধ্যে থাকতে হলেও কিন্তু আমাদের উপরে বিপদ আসে মুসিবত আসে অসুবিধা আসে নানান ধরনের নানান কিছু আছে এই নানান কিছু যখন আসে তখন আল্লাহর উপরে ভরসা করে পড়ে থাকা যেন আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবো আমি তোমাদের জানমালের ক্ষতি দিয়ে বিভিন্ন ধরনের অসুবিধা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আর সুসংবাদ দেবরকারীদেরকে কারা কথা আমরা এই পিসোডে আলোচনা করলাম প্রথম হলো প্রকৃত মুসলিম হওয়া দুই নম্বরে হলো প্রকৃত মোমিন হওয়া তিন নম্বরে হলো আল্লাহর জন্য অবনত হওয়া চার নম্বরে হলো আমরা নারী পুরুষ সবাই সত্যবাদী হওয়া পাঁচ নম্বরে হলো আমাদের মধ্যে সবর থাকা যেসব নারী এবং পুরুষের মধ্যে থাকবে আল্লাহ সব তাদেরকে ক্ষমা করে দিবেন এবং আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তহ আমাদেরকে তৌফিক দিন এই আয়াতের উপরে আমরা সবাই জন্য আমল করতে পারি ইনশালাম আলাইকুম আরাহমতুল্লাহ ও oh. আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এ সংরক্ষণের শর্ত পূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র বাংলায় সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের সকাল সাতটায় বাংলাদেশে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 So if Jesus Christ peace be upon him died for three days who control the world let me him god died the freedom to unmask so there are various ways which we can prove the argument yeah, to be wrong dekhun doctor proti shonibar rat 6:30 ta apnar samprochar sokal 9:30 ta bangladeshe pstv banglay